যিনি প্রথমে তাকে ডেকে নিয়েছিলেন অমিত শাহ উপ্পাদক বইয়ের শাখা চট্টলিগন তিনি কিন্তু যারা করেছেন তিনি তার ইনবক্স করে চেক করেছেন কোন পেজে তিনি লাইভ দেন আপনাকে শারীরিক নির্যাতন করে তারপরে ওনারা আবার পাঁচ নোনার দেখার জন্য টিভি রুমে চলে গিয়েছিলেন তার হাতে এবং পায়ে এবং তার পিঠে পর্যাপ্ত পরিমাণ সিনজুরি ছিল নাভি থেকে কোমর থাই বাইর গিরা পর্যন্ত আমি দেখছি আমাকে দেখাইছে রুমের মধ্যে আমি সেখানে কে দিচ্ছি সাপে কামড়ালে যেভাবে নীল হয় সেরকম নীল পাঁচ অপ্তা রাখেন বা কোনো ধরনের নামাজ পড়ে সেটাই তার সমস্যা ज्योति देखते हसी माखा मुखे रक्तमा रे, विश्व के सुबास सा देखे हशे, का दे आज ताई पे आज ताई पे आज ताई पे षड़ेर मुखोमुखी षड़ आज घिर फेले चार दिखा ग्रास करते उद्यत हो এই ষড়যন্ত্রের উৎস দিল্লিতে আর এর বাস্তবায়ন হচ্ছে ঢাকায় এই চক্রান্তের পরিকল্পনা হিন্দুস্তানের আর এস মতো হিন্দুত্ববাদীদের আর বাংলাদেশের বাস্তবায়নকারী হল তাগুত হাসিনা এই ষড়যন্ত্রের মূল সেনাপতি হল মোদী আর যোগী আদিত্যনাথের মতো মালাউন শয়তানরা আর বাংলাদেশে তাদের অগ্রবর্তী বাহিনী হল ইস্কন আর হিন্দু মহাজোটের মতো দলগুলোর সদস্য মালাউনরা এই চক্রান্ত হল ভারতে উপমহাদেশে অখণ্ড ভারত তথা রামরাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত আর হাসিনা হলো হিন্দুত্ববাদী চক্রান্তের দেশীয় এজেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এই ভয়ঙ্কর চক্রান্তের বিষয়টি নিয়ে আমি আপনাদের সচেতন করার চেষ্টা চালিয়েছি আদি চক্রান্তের শিকার এক মুসলিম ভাইয়ের কথা নিয়ে আমি আবারও আপনাদের সামনে এসেছি আপনাদের অন্তরে আঘাত করে আপনাদের হৃদয়ে ধাক্কা দিও হলো আপনাদের জাগাতে আমার প্রিয় ভাই ও বোনেরা থাকবেন আবরার ফাহাদ নামে বুয়েটের ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থীকে একজন মুসলিম যুবককে পিটিয়ে মারা হয়েছে ইন্নাহিহি রাজাউন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমাদের এই মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করে কিছু কথা লিখেছিলেন হিন্দুত্ববাদী আগ্রাসনের হিন্দুত্ব করে তিনি একটি স্ট্যাটাস এই কারণে বিশ্ববিদ্যালয়ের হলে তাকে করা হয়েছে, যাদের বিবেচনা বোধ আছে শুধু এই একটি মাত্র তথ্য তাদের জন্য যথেষ্ট বর্তমানে আমাদের দেশ যে সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদীদের নিয়ন্ত্রণে চলে গেছে তা বুঝার জন্য এই একটি তথ্য যথেষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভড়া মজলিসে জয় হিন্দ স্লোগান দিয়েছে তার কিছুই পাইনি কিন্তু হিন্দুস্তানের আগ্রাসনের প্রতিবাদ করে নিজের দেশের মানুষের পক্ষে কথা বলায় বিশ্ববিদ্যালয়ের হলে আমাদের ভাই আবরারকে পিটিও হত্যা করা হয়েছে আমি আপনাদের প্রশ্ন করতে চাই বাংলাদেশে যে সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটার আর কি প্রমাণ আপনাদের দরকার আর কোন প্রমাণ পেলে আপনারা হিন্দুস্তানে যেমন গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে মুসলিম নারী ও শিশুদের তুলে নিয়ে মন্দিরে মন্দিরে ধর্ষণ করা হচ্ছে বাংলাদেশে তেমনি ভারতের সমালোচনা করায় হিন্দুত্ববাদী এজেন্ডার বিরোধিতা করায় মুসলিমদের পিটিয়ে মারা হচ্ছে হিন্দুস্তানে মুসলিমদের পিটিএস আর অনেক সরকার পুরো বিষয়টি ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন একজন মুসলিমকে বাংলার মাটিতে পিটিয় হত্যা করা হয়েছে হিন্দুত্ববাদে আগ্রাসনের প্রতিবাদ করার কারণে এই হত্যাকাণ্ড চালিয়েছে ছাত্রলীগ আর এতে নেতৃত্ব দিয়েছে ভিন্ন মালাউন সংগঠন এরা গড়ে তুলেছে বিভিন্ন মন্দির আশ্রম হোস্টেল ইস্কনের এই মন্দির আশ্রম আর চলছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের প্রশিক্ষণ পুরো দেশ জুড়ে তারা গড়ে তুলেছে তাদের নেটওয়ার্ক নিরলস পরিশ্রম করে তাদের চক্রান্ত তার এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনো ঘুমিয়ে আছি আমরা সম্পূর্ণভাবে অপ্রস্তুত আমরা মেতে আছি অর্থহীন নানা কাজে সেদিন রাতে যখন ওই মালের নেতৃত্বে আমাদের ভাই আবরার ফাহাদকে ইসলাম দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছিল তারা ব্যস্ত ছিলজিদের নাচানাচি আর অশ্লীল অঙ্গভঙ্গি দেখায় একদিকে ইস্কন সদস্য মালাউন্ডা মুসলিম যুবককে হত্যা করছিল অন্যদিকে বেহায় মালাউন নারীদের প্রলোভন দেখিয়ে মুসলিম তরুণদের নিয়ে যাওয়া হচ্ছিল ইস্কনের পূজা এইভাবে মালাউন্দের ভয়ঙ্কর সন্ত্রাসের পরিকল্পনার সামনে আমরা সম্পূর্ণ নিরস্ত্র সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে বসে আছি বাংলাদেশে এই হিন্দুত্ববাদীদের প্রভাব কতটা বেড়েছে একবার চিন্তা করে দেখুন সবার কাছে এ বিষয়টি স্পষ্ট যে ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় মালাউন্দের নেতৃত্বেই এই মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে কিন্তু দেখুন বাংলাদেশের এতগুলো মিডিয়া এতগুলো পত্রিকা কেউ এই কথাটি বলছে না বরং বলছে শিবির সন্দেহে আমাদের মুসলিম ভাইকে মারা হয়েছে আজ যদি ইস্কন সন্দেহে কোন মালাউনকে পিটিয়ে মারা হয় তাহলে কি মিডিয়া একই সুরে কথা বলবে আজ যদি সন্ত্রাসী সংগঠন ইস্কনের কোন সদস্যকে পিটিয়ে মারা হয় তাহলে কি মিডিয়া চুপ থাকবে নাকি তখন জঙ্গিবাদের মুখস্থ বুল নিয়ে ঝাঁপিয়ে পড়বে এখানে শেষ না দেখুন এই মামলার তদন্তের ভার দেয়া হয়েছে এক মালাওয়ন কে কৃষ্ণপদ রায় এক মালাওয়ন পুলিশ অফিসারকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেন বাংলাদেশে রামকৃষ্ণ ছাড়া অন্য কোন পুলিশ ছিল না আসলে এসবই হল বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে মালাউনদের নিয়ন্ত্রণে চলে যাবার ফল এই কৃষ্ণপদ রায় কি আপনারের হত্যাকারী অমিত শাহা আর অনেক সরকারের বিচার নিশ্চিত করবে বলে আপনি মনে করেন নাকি এক মালাউনকে আরেক মালাউন বাঁচাতে চেষ্টা করবে হয়তো দেখা যাবে কথিত তদন্তের পর এই মামলার বিচার করতে দেওয়া হবে কোন মালাউন বিচারকের কোর্টে এই হিন্দু মালাউনরা প্রশাসনের ঢুকে গেছে ক্ষমতার প্রতিটি এরা ঢুকেছে আর আজ তারা এত ভাড়া বেড়েছে যে বাংলার মানুষের স্বার্থ রক্ষার কথা বলায় হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলায় একজন মুসলিম যুবককে তারা পিটিও হত্যা করেছে এই মালাউন্দের স্পর্ধা কত বেড়েছে আপনি নিজেই চিন্তা করুন আমার প্রিয় ভাই বোনেরা আমাদের দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর সব স্বপ্ন থাকে তাদের সন্তানদের ঘিরে সব ধরনের রাজনৈতিক চিন্তা ও সচেতনতা থেকে তারা নিজ সন্তানদের দূরে রাখতে চান ইসলাম প্রতিষ্ঠার কথা বলা ইসলামী শাসনের জন্য আন্দোলন করা অধিকার আদায়ের আন্দোলন করা এগুলোকে তারা ঝামেলা মনে করেন তারা মনে করেন এসব ঝামেলায় জড়ানোর দরকার নেই পড়াশোনা করে গাড়ি ঘোড়ায় চড়তে হবে প্রতিষ্ঠিত হতে হবে তাই সমাজের পিতা মাতারা সন্তানদের জীবন নির্ঝঞ্জ রাখতে চান কিন্তু শহরে যদি আগুন লাগে তাহলে সেটা কোন নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ থাকে না ধনী গরিব বিপ্লবী সন্ন্যাসী দিনমজুর ছাপো চাকরিজীবী পথের ভিকারি থেকে শুরু করে মায়ের আঁচলে বাধা আদরের সন্তান সকলকে সে আগুনে পুটতে হয় ধনী গরিব অভিজাত পতিত সকলের বাড়ি সে আগুনে পুড়ে এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী আগ্রাসনের আগুন লেগে গেছে ঘর বাড়ি পুড়তে শুরু করেছে আবরারের মতো চরম মেধাবী বুকের ধন, চোখের মনি সব সন্তানকে খুন হচ্ছে আকাঙ্ক্ষার পিতামাতাও হয়তো তাকে নির্ঝঞ্ঝার জীবন দিতে চেয়েছিল তার পরিবারের সদস্যরা মিডিয়ার কাছে জানিয়েছে তারা আওয়ামী সমর্থন করে আওয়ামী ভোট দেয় কিন্তু এত কিছুর পরও তাদের নারী সেরা ধন ছাত্রলীগের সন্ত্রাস ভারত লীগের সন্ত্রাস থেকে রক্ষা পায়নি মা বাবার স্বপ্ন নিয়ে এমন আরো অনেক মুসলিমকে হত্যা করার পরিকল্পনা এই মালাউনরা সাজিয়ে রেখেছে বিপরীতে আমরা এখনো অসাম্প্রদায়িকতার ফাঁকাবুলি আঁকড়ে বসে আছি নিজেদের নিরীহ প্রমাণ করতে গিয়ে যার প্রত্যক্ষ সমর্থনে মালাউন্ডা প্রশাসনের রন্ধ্রে উই পোকার মতো বাসা বেঁধেছে হাসিনা এখন মডিয়া নিজের গতি টিকিয়ে রাখতে হাসিনা এখন মরিয়া নিজের অপদার্থ সন্তানদের ক্ষমতায় আনতে হাসিনা এখন মরিয়া নিজ দলের ভেতর মাথা চাড়া দেয়া বিরোধীদের দমনে যে কোনো মূল্যে নিজের গতিতে চায় হাসিনা সে জানে ক্ষমতা ধরে রাখতে হলে এই মুহূর্তে তার একমাত্র আশা ভরসা হল ভারতীয় হিন্দুত্ববাদীরা তাই সম্পূর্ণভাবে ভারতের কাছে নিজেকে সে বেঁচে দিয়েছে নিহত আব্রার যে চুক্তিগুলোর বিরোধিতা করে স্ট্যাটাস দেয়ার কারণে নিহত হলেন সেগুলো থেকে এই বিষয়টি স্পষ্টরূপে বোঝা যায় হিন্দুত্ববাদী এজেন্ডা থামানোর কোন ক্ষমতা হাসিনার কখনোই ছিল না এখন আরও নেই সে পুরোপুরি হিন্দুত্ববাদীদের হাতের পুতুল কাজেই হিন্দুত্ববাদীদের হাসিনা থামাবে না সে তাদের দাসী হিসেবে কাজ করবে আর এর প্রমাণ এরই মধ্যে পাওয়া গেছে আপনার হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া মালাউন অমিত শাহার নাম রহস্যজনকভাবে ভাবে বাদ দেওয়া হয়েছে মামলার এজহার থেকে তাকে গ্রেফতারও করা হয়নি एमकिन कैमरार फूटेज गोपन कर पुलिस अफिसर कृष्णप्राय विषय सारा देश जुड़े मानुष विक्षुब्ध हो हिंदुत खनिद आड़ाल सब रकम चेष्टा प्रशासन थे, थे। हिन्दुत्वी आग्रासन बांगे आज को ভারতের মতো বাংলাদেশেও শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদী সন্ত্রাস পিটি হত্যা করা হচ্ছে মুসলিমদের ভারতে হত্যা করা হচ্ছে জয় হিন্দ আর রামের স্লোগান দিয়ে আর বাংলাদেশে হত্যা করা হচ্ছে জয় বাংলা ও মুজিব হাসিনার নামে স্লোগান দিয়ে ছাত্রলীগ পালন করছে আর এর ভূমিকা অন্যদিকে স্কনের মাধ্যমে মালাউন্ডা তাদের ভিন্ন জাল বিছিয়ে দিয়েছে প্রশাসন বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে দেশজুড়ে গড়ে তুলেছে বিশাল নেটওয়ার্ক প্রস্তুতি নিচ্ছে এই ভূখণ্ডের মুসলিমদের উপর চরম আঘাত থানার হে বাংলার মুসলিমরা উঠুন জাগুন আজ মুসলিম ছাত্রদের তাদের রুম থেকে তুলে নিয়ে হলের মধ্যে হত্যা করা হচ্ছে সেদিন আর বেশি দূরে না যখন মুসলিমদের তাদের ঘরে ঢুকে মালাউন্ডা হত্যা করুন কোন পুলিশ কোন প্রশাসন কোন মিডিয়া কোন আদালত সেই দিন বাংলার মুসলিমদের পাশে দাঁড়াবে না যেই হাসিনার কাছে আপনারা বিচার চাইছেন সেই বরং হিন্দুত্ববাদীদের রক্ষা করবে যেমনটা সে আজকে করছে কোন আন্তর্জাতিক সম্প্রদায় সেদিন বাংলার মুসলিমদের পাশে দাঁড়াবে না যেমন কাশ্মীরের মুসলিমদের পক্ষে আজ তারা দাঁড়াচ্ছে না এক ভয়াবহ বিপর্যয় রক্তের নদী বাংলার মুসলিমদের ঘরের দুয়ারে চলে এসেছে টিশুলার হাতে। খুনি মালাউনের দল, তাদের বিষাক্ত নজর দিচ্ছে। মুসলিমদের স্ত্রী আর মেয়েদের দিকে মুসলিম যদি আপনি প্রস্তুত তাহলে মালাউন হিন্দুদের সামনে মাথা নিচু করে প্রাণ ভিক্ষা করা ছাড়া নিজের স্ত্রী কন্যা ও বনের ইজ্জত নষ্ট হতে দেখা ছাড়া অন্য কোনো পথ হয়তো আপনার সামনে খোলা থাকবে না হিন্দুত্ববাদী আগ্রাসন বাংলাদেশকে स्तुति सकी सकुन पोचे दिए आल्ला